मानवतार समाधान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 বাংলার দূরের কাছের সুপ্রিয় দর্শক শ্রোতা যারা এই পৃথিবীর বিভিন্ন অবস্থান থেকে আমাদের নিয়মিত আয়োজন উপভোগ করার জন্য टी सेटर सामने अवस्था नहीं ते सकें आंतरिक सालाम और शुभे सूप्रिय दर्शक मंडल सामने आकिदा भितिक विषय आलोचना कर सठीक आकिदा पोषण करा कतानी जरूरी विशाल एक स्तरे आकिदा पोषण करार दाबी राखे एटान दाबी এ পর্যায়ে আমরা নবী করিন সাল্লাহ আলি আসাল্লামের সন্না এর উপরে আমাদের অখুণ্ঠ বিশ্বাস স্থাপন করতে হবে এবং তা বাস্তবায়নের জন্য জীবনের সার্বিক ক্ষেত্রে প্রচেষ্টা চালাতে হবে এটাই ছিল ইমানের দাবি আর আমরা বেছে নিয়েছিলাম রাসুল সাল্লিয় সাল্লামের রাষ্ট্রীয় জীবন সেখানে সন্ন্যার পরিব্যাপ্তি কতখানি সে আলোকে আপনাদের সামনে আমরা ধারাবাহিকভাবে অনেকগুলো পর্ব উপস্থাপন করেছি সর্বশেষ পর্বটি ছিল इसलमी राष्ट्रे स्वाधीनतार स्वरूप क्यों हमें सेनद्रे सामने आलोकपात करते चेषा कर पर्वर सामने उपस्थापन करते चाची इसलमी राष्ट्रे एक व्यक्ति कत स्न एक जो व्यक्तर निरापत्ता एक जो व्यक्ति स्वाधीनता एक जो व्यक्तर कि धरण फैसिलिटी सूज सुविधा इसलम दिए इसलमी राष्ट्रव्यवस्था ताके प्रदान कर সেটা আমাদের জেনে নেওয়া দরকার আর যে সমস্ত প্রাগ্য আলোচক মণ্ডলী আজকে এই বিষয়ের উপরে আলোকপাত করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছেন আমি প্রথমেই তাদের পরিচয় প্রদান করছি এসেছেন শেখ আবদুর ইউসুফ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এসেছেন শেখ হাসান জামিল আর উপস্থাপনায় আমি জাহাঙ্গীর আলম ইসলাহি সুপ্রিয় দর্শক আসুন তাহলে আমরা এ পর্যায়ে প্রথমেই যাচ্ছি শেখ আহমদুল্লাহর কাছে উনি বলবেন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা একজন ব্যক্তিকে কতখানি নিরাপত্তা কতখানি স্বাধীনতা বা কতখানি সুযোগ ও সুবিধা প্রদান করতে সক্ষম হয়েছিলাম তাল্লাম আল্লাহ রসুলিল্লাহ ও আল্লাহ আলহি ওয়াসহাবিহি ওমান ওয়ালা আম্মাদ ইসলাম সত্যিকার অর্থে স্বাধীনতা মানুষকে দিয়েছে ইসলামী রাষ্ট্র যেমন নিজে স্বাধীন তেমন তার প্রত্যেক নাগরিককে স্বাধীনতা দিয়েছে ইসলামী রাষ্ট্রের স্বাধীনতার সবচেয়ে সুন্দর দিক হলো ইসলামী রাষ্ট্র অন্য কোনো রাষ্ট্র বা অন্য কোনো শক্তি বা অন্য কোনো সাম্রাজ্যের নীতিগত গোলামি করে না ইসলামী রাষ্ট্র শুধুমাত্র আল্লাহ হাসুমাহাতার গোলামী করেন এমন এমন কি স্বয়ং ওই রাষ্ট্রের শাসক যিনি হন যিনি হন না কেন তার গোলামি ওই ইসলাম করার নির্দেশ করে না একমাত্র আল্লাহতাল্লার গোলামির দিকে মানুষকে আহ্বান করে আর ব্যক্তি স্বাধীনতা যেটি আপনি ইঙ্গিত করেছেন ইসলামী রাষ্ট্রে একজন ব্যক্তি তিনি নারী হন অথবা পুরুষ হন কি তিনি অমুসলিম হলেও যদি ইসলামী রাষ্ট্র থাকার অনুমতি দিয়ে থাকে তার সঙ্গে পর্যন্ত ইসলামী রাষ্ট্রের প্রতিটি নাগরিক সদাচরণ করতে বাধ্য আল্লাহ সাল্লা কোরআন করিমে স্পষ্টভাবে বলেছেন যে তোমাদের অমুসলিমদের মধ্যে থেকে যারা তোমাদের সঙ্গে কেতাল করে না যুদ্ধ করে না মারামারি করে না তাদের সঙ্গে আনতাবর রুহুম বতক সেতু তাদের সঙ্গে ভালো আচরণ করতে ন্যায় আচরণ করতে আল্লাহ তোমাদেরকে বাধা দেন না তাহলে একজন অমুসলিমও যদি বসবাস করে ইসলামিক রাষ্ট্রে তিনিও কিন্তু স্বাধীনভাবে নিরাপত্তার সাথে বসবাস করার অধিকার রাখেন শুধু তাই নয় কোনো অমুসলিমকে স্বাধীনতা দেওয়ার পরে থাকার বসবাসের সুযোগ দেওয়ার পরে যদি কোনো মুসলিম ব্যক্তিও তাকে হত্যা করে তো রসুল্লা আকরম সাল্লা সাল্লামের হাদিসে তাকে হৎস করা হয়েছে যে সেইজন জন্য কোনো জিম্মিকে যাকে ইসলামী রাষ্ট্র নিরাপত্তা দিয়েছে তাকে যেন হত্যা না করে আর স্বাধীনতার যে বিষয়টি আপনি তুলেছেন আমাদের অনেক মুসলিম ভাই বোনদের কাছেও আজকে এই বিষয়টি ধোঁয়াশাপূর্ণ যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হয়ে গেলে বোধ হয় আমরা আর স্বাধীন থাকতে পারব না আমরা বোধহয় আইন এবং কাননের মায়ের পেসে একেবারে আবদ্ধ হয়ে যাব। বিনয়ের সঙ্গে তাদের প্রতি বলতে চাই পৃথিবীর এমন কোনো সমাজ ব্যবস্থা কি আসে যেই সমাজের নাগরিক বা সদস্যদেরকে কোনো কারণ মানতে হয় না তা আপনি মানবরচিত বিধান যদি মানতে পারেন যেমন ঠিক করেছে আমি পারি আল্লাহ নিয়ম কানুন মানলে সেটা কেন পরাধীতা হবে একটা দার্শনিক আঙ্গিকে আপনি কথাটা উপস্থাপন করলেন ধন্যবাদ আপনাকে আমরা শেখ আকরামুজামানের কাছে যাচ্ছি আলহামদুলিল্লাহ ইসলামী স্বাধীন দেশে অবশ্যই প্রত্যেকটা নাগরিকের স্বাধীনতা থাকবে সর্বক্ষেত্রে মানে বৈধ সর্বক্ষেত্রে জি বৈধ সর্ব বৈধ সর্বক্ষেত্রে অবৈধ ক্ষেত্রে কিন্তু তার স্বাধীনতা থাকবে না এটা কেন আল্লা তো বড় কতলায় তার এই স্বাধীনতা হরণ করে রেখেছে কোরআনের মাধ্যমে এই স্বাধীনতা হরণ করা হয়েছে তো এই ক্ষেত্রে আমরা যেহেতু স্বাধীনের বিষয়টা বলছি তো প্রথমত যদি কোনো ভূখণ্ড ইসলামের সুশীতল ছায়াতলে চলে আসে সেই ক্ষেত্রে ওই দেশের নাগরিকরা যদি সবাই ইসলাম মেনে নেয় তাহলে সবাই সমানভাবে স্বাধীনতা ফল ভোগ করবে তার ব্যক্তি জীবনে তার পারিবারিক জীবনে তার অর্থনৈতিক জীবনে এমনকি তার সামাজিক বা রাষ্ট্রীয় জীবনেও সে স্বাধীনতা ভোগ করবে আল্লা তু বরকতালা এটা তো বাস্তব কথা বলে দিয়েছেন অ তুহবন মালা মায়লা হব্বান জাম্মা আমরা অনেক সময় মনে করি যে ইসলামী রাষ্ট্রে থাকলে আমাদের ফকির মিসকিন হয়ে যেতে হবে মানে জাকাতার সদাকার খালি কথাবার্তা এখানে আল্লা তু বরকতালা কিন্তু বলছি না ও তুহব্বুন আল মায়ালা হব্বান তোমরা যে মালকে কঠিনভাবে ভালোবাসো এটা আল্লাহ তো বড় কথা কিন্তু স্বীকার করেছেন এবং এই জন্য ধন উপার্জন করার জন্য আল্লাহ তো বড় কথা হালাল যে কোনো পন্থা তাদেরকে ব্যবহার করার স্বাধীনতা দিয়ে দিয়েছেন এখানে ইসলামের নীতিমালা তাকে মানতে হবে এটা হলো কথা আল্লাহ রসুল একটা মুসলিম দেশে ব্যক্তিগত স্বাধীনতা রাসুল সাল্লাহ আলী সাল্লাম বিদাই হজের ভাষণে যেটা প্রকাশ করেছেন সেটাই মূলত ব্যক্তিগত স্বাধীনতা সাথে সাথে তিনি বহির্বিশ্বের মানুষের সাথে অমুসলিমের সাথে এবং জিম্মিদের সাথে যে আচরণ করেছেন বা করতে বলেছেন সেটাই ব্যক্তিগত স্বাধীনতা আমরা এটা স্পষ্ট করে একটু পেশ করলেই সম্মানিত দর্শক মণ্ডলী সবাই বুঝতে পারবেন যে ব্যক্তিগত স্বাধীনতা কি জিনিস रसुल सल आलहीसल्लम विदय हजर भाषण एक पर्याये इमकुम ओ आमअक हाराम काम हदाफी शाहरिकुम हदा ओ फी बालादीकुम हादा, हादा। निश्चय तुम्हारे रक्त तुम्हारे सम्पद तुम्हारे आगजन जन हराम आज के हजर दिन जेम हराम যেমন এখানে কোনো কেউ কারোর প্রতি অন্যায় করতে হবে না আজকের মাসটা যেমন হারাম জিলাজ মাস এই মক্কা শহরে যেমন মারামারি হারাম এই মক্কা শহর নিরাপদ এই শহর যেমন নিরাপদ এই মাস যেমন নিরাপদ আজকের দিন যেমন নিরাপদ তেমন তোমাদের পরস্পরের সম্পদ এবং পরস্পরের আত্মা পরস্পরের উপরে কি নিরাপদ की भावे स्वाधीनता पेश करल रसुल्लम एक कथा जो आल मुसलिम आखुल मुसलिम हराम मालहू अदामज एक मुसलिम और एक जन मुसलिम भाई अवश्य तरह सम्पद तारा व्यक्ति तर इज्जत निरापदे क्यों का एकटू मान सामान्यतम दस्तृटी उल्लेख करते जाते मानसम्मान हानि होना लुटे नवर यह रसुल सल अलही सल्लम मुसलमान परस्पर व्यक्तिगत स्वाधीनता दिए मानुष जो एक मुसलिम देश टैक्स दिए बाश्रय से किुद बा प्रधान दायित्वशील सेर बेपारे रसूल सल्लाह अलिस्ल्लम लाम हतल जानना जो दी चुक्ति प्राप्त के जे एक मुस्लिम व्यक्ति के मुस्लिम हत्या कर मुसलिम जान्न पाना एक रसुल पाना माना जान्न गन्ध पाध पा कथा लड़सलिम जो शत्रुओं আর যদি মুসলিম দেশে আসে তাহলে তার যথাযথ নিরাপত্তা রয়েছে যেমন রসুল সাল্লি সাল্লাম মুসাইলামাকবের দুই দূতকে বললেন দুই দূতকে বললেন যে তোমরা কি আমাকে নবী বলে মানো তখন তারা রাসুলের সামনেই বলল যে আমরা মুসাইলামা কাস্বকেই নবী বলে মানি রাসুল বলে মানি তখন আল্লাহ রসুল বললেন যে তোমরা যদি দূত না হতে তাহলে আমি তোমাদের হত্যা করতাম তাহলে কেউ যদি স্বাধীনতা বলতে আমাদের সমাজে যেটি বোঝায় পোশাকের স্বাধীনতা কথা বলার স্বাধীনতা যা ইচ্ছা তা বলবে আল্লাহ মাফ করুক নাজবিল্লা ব্যক্তি স্বাধীনতা আমরা যেটা বুঝি আল্লাহ এবং রাসুল দিবে কিছু বলা যাবে না অজ্ঞতার স্বাধীনতা আমরা কি স্বাধীনতা অবলম্বনতা আমরা একটি জিনিস উপলব্ধি করলাম যে পবিত্র কোরআন এবং সন্না এর আনুগত্যের ভিত্তিতে আমার স্বাধীনতা সুরক্ষিত হবে এর বাইরে নয় সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন আমরা আপনাদের আমরা আমাদের ধারাবাহিকতা আপনারা দেখছেন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 Decide your choice. Be sad or be happy. It's your choice. Join Dr. Zakir Naik. See, the same thing is not the same thing. Every day, the same day, the same day, the same day, the same আল্লাহর কালাম ওর আন বুঝতে চান ওর আন বুঝতে হলে সহায়ক হিসাবে ওর আন সংশ্লিষ্ট কিছু বিষয় জানতে হবে বিষয়গুলো আলোচিত হয়েছে আমার উপস্থাপিত প্রোগ্রামে। চোখ রাখুন একমাত্র পিস টিভি বাংলায় রাখা জরুরি বাংলায় আসসালাম সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আবারও ফিরে আসলাম আলোচনার ধারাবাহিকতায় আকিদা বিষয়ক এই পর্বভিত্তিক আলোচনায় আমরা আপনাদের বোঝাতে চেয়েছি রসুল করিম সাল্লাহ আলী হাসলামের সন্ন্যার প্রতি অকুণ্ঠ বিশ্বাস স্থাপন করা এবং তা বাস্তবায়নের জন্য চেষ্টা করা আসুন আর সেই সন্ন্যার পরিব্রাপ্তি রয়েছে আমাদের জীবনের সার্বিক ক্ষেত্রে রাজনৈতিক বলায় ইসলামিক সাম্রাজ্য বা ইসলামিক রাষ্ট্রে স্বাধীনতার নামে একজন মানুষ কতটুকু স্বাধীন বা কতটুকু সেখানে নিরাপদ এ পর্যায়ে আমরা আলোচনা শুনছিলাম আবার এই আলোচনার ধারাবাহিক আপনাকে আসলে স্বাধীনতা কোনো স্লোগানের নাম নয় স্বাধীনতা এক বাস্তবতার নাম যে বাস্তবতা হচ্ছে একজন মানুষ নিজের কেন্দ্রিক। স্বাধীনতা ভোগ করবে নিজের যান জীবন নিজের মাল নিজের সম্মান এগুলো সে সব ভোগ করবে এটাই হচ্ছে ইসলামী স্বাধীনতার মূল কথা নিরাপত্তার যে বিষয়টা আপনি বলছেন হাজরত অমর এ ফারুক রাজিউল্লাহ তাল আন খেলাফতের দায়িত্ব গ্রহণের পর কি ঘোষণা দিয়েছিলেন তিনি বলেছিলেন সেই শুধুর ফোরাত তীরেও যদি একটি কুকুর না খেয়ে মরে যায় আমি ওমর আল্লাহর কাছে তার জবাবদিহি করতে হবে একজন ব্যক্তিকে তার নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে একটা কুকুর সম্পর্কে অমর বলছেন যেটা বহুদূর ফুরাত তীরে মদিনা থেকে বহুদূর একটা কুকুর সম্পর্কে হজরতল্লাহ চতুষ্প্যন্তৃষ্ট একটা প্রাণী তার নিরাপত্তার ক্ষেত্রে হজরত অমরের অভিব্যক্তিটা এমন ছিল তাহলে বুঝুন যে মুসলিম খেলাফতে মুসলিম রাষ্ট্রে ইসলামী রাষ্ট্রে একজন মানুষের নিরাপত্তার ব্যাপারটা তৎকালীন রাষ্ট্রের দায়িত্বশীলরা কতটুকু চিন্তা করতেন এ হচ্ছে এক বিষয় আজকে স্বাধীনতার নামে মানুষ যেভাবে স্বাধীনতাকে উদযাপন করছে নিজের বাক স্বাধীনতার কথাই বলি বাক স্বাধীনতা মানি কি আমি আরেকজনের সম্মান নষ্ট করতে পারি ইসলাম বলেছে না ওলা বা আদা বাক স্বাধীনতার নামে তুমি আরেকজনের বদনাম করতে পারবে না বাক স্বাধীনতা মানে আমি একজনের কথা আরেকজনের কাছে পৌঁছাবো ইসলাম বলেছেন না মিমাকে হারাম করেছে একজনের কথা তুমি ফেতনা করার জন্যে আরেকজনের কাছে লাগাবে অসম্ভব এটা চলবে না না তারপর কথা লাগানো এই সবকে হারাম করলেন গালি দিবে ইসলাম বলেছে না মুসলিম, তুমি একজন মুসলিমকে গালি দিবে এটা বড় ধরনের নাফর বড় ধরনের অপরাধ কবিরাগুনা বাক স্বাধীনতা মানি তুমি তোমার নিজস্ব বিষয়গুলো যেগুলো তোমার প্রয়োজন তুমি সেগুলো রাষ্ট্রপ্রধানের কাছে ব্যক্ত করতে পারবে কোন রকমের দিধাগ্রস্ত দ্বিধাদ্বন্দ্ব কোন রকমের ভয় আপত্তি বিপত্তি সবকিছু ছাড়াই যেটা আমরা প্রমাণ পেয়েছি যে সাহাবা করাম সহ রসুলের করিম সাল আলী কাছে তারা নিজেদের যে কোনো প্রয়োজন ব্যক্ত করতেন কোন রকমের সংশয় ছাড়াই এটা আরো বেশি স্বাধীনতা দেওয়া হয়েছে আরো বেশি স্বাধীনতা বিশ্বে এই স্বাধীনতা এই স্বাধীনতা নাই অবশ্যই নাই আমি সেটাই বলছিলাম যে স্বাধীনতা কোনো স্লোগানের নাম নয় স্বাধীনতা কাগজে লেখার কোনো বিষয় নয় যে মানুষ স্বাধীন মানুষের বিবেক যদি স্বাধীন না থাকে মানুষের বলার স্বাধীনতা নিজের সম্পর্কে আরেকজনের সম্মান নষ্ট করার ক্ষেত্রে আমি স্বাধীন বর্তমানে সেখানে কেউ কাউকে কিছুই বলছে না স্বাধীনতা মানে আমি যা ইচ্ছা তাই বলবো যা ইচ্ছা তাই করব, যা ইচ্ছা তাই পড়বো এটা অসম্ভব সমাজ নষ্ট হবে পরিবেশ নষ্ট হবে পরিবার নষ্ট হবে এমন কোনো ড্রেস পোশাক আচরণ আমার কথা এমন কিছুই করা যাবে না ইসলাম এই স্বাধীনতা দিয়েছে স্বাধীনতা মানি কারো মাল আত্মসাত করা ইসলাম বলেছে স্বাধীনতা মানি আমার ইচ্ছা আমি কাউকে হত্যা করে ফেললাম ইসলাম বলেছে না লা তখুল্লা হিল হক কোরআন এবং সন্না প্রদত্ত নিয়মনীতির আলোকে নিরূপিত হবে জি সাহেব জি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ব্যক্তি স্বাধীনতা বলতে একটা মানুষের সত্য সত্যই হকের ওপরে পূর্ণ স্বাধীনতা রয়েছে চলাফেরা কথা ও কর্মে আর যদি দেখা যায় যে একজনের মানের হানি হচ্ছে একজনকে আর অপমান করছে এটার নাম স্বাধীনতা যদি হয় তাহলে তখন বুঝতে হবে যে এটা স্বাধীনতা নয় এটা হলো জাহেলিয়াত তার মানে আমি তখন বুঝতেই নি যে স্বাধীনতা কাকে বলে এই স্বাধীনতা পশুরা আরও বেশি ভোগ করে জি स्वाधीनता चेर चे पशु स्वाधीनता भलो जी चे पशु स्वाधीनता भलो आदि एक जन आज ना सबा सौबा के प्रतारक मन जेमन भाव रसुल्लाम सना समय तुम्हारे चले आसम पुरोटा समय प्रतारणा परिपूर्ण মানে যারাই দায়িত্বশীল হিসাবে থাকবে বা সমাজে থাকবে তাদের প্রায়ই হবে প্রতারক এর বাস্তবতা দ্বিতিগি আল্লাহ রসুল বলেছেন যে ঈশ্বর দুল কাদেব ঐ কাদেবুল সাদেক সত্যবাদীকে হবে মিথ্যাবাদী বলা আর মিথ্যাবাদীকে বলা হবে সত্যবাদী তাহলে এটাও কিন্তু তারা মনে করছে যে আমরা স্বাধীনতা পেয়েছি একজন সত্যবাদীকে মিথ্যাবাদী বলে দিলাম আর একজন মিথ্যাবাদীকে সত্যবাদী বলে দিলাম তারা মনে করছে যে এটা আমরা একটা হক আদায় করলাম আল্লাহ রাসুল বলছেন যে ইউদ্ এরপরেও তারা বলবে যে আমরা স্বাধীনতা নিয়ে আছে। তাহলে বুঝতে হবে যে এটা স্বাধীনতা নয় এটা হলো জাহেলিয়ত তারা যদি এটাকে স্বাধীনতা বলে তারা ওই শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহতালা বলেছেন তাদের অন্তর আছে কিন্তু তারা হচ্ছে পশুর মত বরং পশুর বলে আর ন্যায় যদি অন্যায় বলে তাহলে বুঝতে হবে যে এরা স্বাধীনতা কি জিনিস জানে না যে কারণেই তারা জাহেলিয়ত কে স্বাধীনতা বলেছিলেন আল্লাহ তো বরকতালা তো মমিনদেরকে এই বিষয়ে উপদেশ দিয়ে দিয়েছেন তাদের কথা কেমন হবে কুলু ইয়াল্লাহ হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করলে তো সব চলে আস কল্যাণের চাবিকাঠি হাতে চলে আসলো ব্যক্তি জীবনে এবং সার্বিক জীবনে তারপরে আল্লাহ বলছেন অকুল কৌলানা এবং সঠিক কথা বলো তাহলে কি হবে ইসলেহমা লকুমা তোমাদের যত আমল আছে কাজ আছে সব আল্লাহ সঠিক করে দেবেন পরিশুদ্ধ করে দিবেন। সব সুন্দর এবং সঠিক ধারাই চলবে তারপরে আর একটা বলছেন ওয়েক ফের লকুম জুন বকুম এবং তোমাদের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহর অবদিয়ত আল্লাহর দাসত্ব এবং গোলামির আওতায় তিনি ব্যক্তি আর যদি না আসতে পারি এটাই হল পরাধীনতা এবং অন্য পক্ষে হলো শয়তানের অধীনস্থাধীনতা বলছেন আমি একজন হত্যা করা অথবা তার সাথে লড়াই করা হলো কুফরি রসুল সাল্লাহ আলাইসাল্লাম যেভাবে ব্যক্তিকে স্বাধীনতা দিয়েছেন আসলে মানুষ যদি বুঝতো সে স্বাধীনতা তাহলে সবাই নিজ নিজ স্বাধীনভাবে বসবাস করত রাসুল সাল্লাহ আল ইসাল্লাম বলছেন লা লাজলাম ও নাফসুন ও শায়া কোনো সময় কোনো মানুষের ওপরে বিন্দুমাত্র অত্যাচার করা হবে না বিন্দুমাত্র বিন্দুমাত্র যদি অত্যাচার কেউ জেনে বুঝে করে তাহলে ওই ব্যক্তিও স্বাধীনতা পায়নি আর যে ব্যক্তি করল সেও স্বাধীনতা বুঝে না বা স্বাধীনতা দেয়নি ওই কথাটায় রাসুল সাল্লাম বলেছেন যতদিন পর্যন্ত সে আর একজনকে হত্যা না করেছে বা না মারেছে যে একজন ব্যক্তি ইসলামী রাষ্ট্রে বা ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় কতখানি স্বাধীন কতখানি সে निरापत्ता कतानी से निरापत्ए अवस्थान नहीं सुप्रिय दर्शक आलोचक वृंदर का इतिमदे अवगत होभ्रांतर बोलाजाले अवस्ट हो गांधा पाश्चात्य कि मतदर्शर धक्कायगलित इसलम जी दिए पवित्र इलाधान कुरानो सेंना के किए दिए নবিজির সন্না সেটা আমাদের জন্য কি অমীয় সুধা রেখে গিয়েছে এদিকে আদ্রিকপাত করছি না আসুন তাই বলছিলাম আকিদা সঠিক করতে হবে রসুল সাল্লাইসাল্লামের সন্ন্যার প্রতি যত্নশীল হতে হবে সঠিক বিশ্বাস সেদিকে আরোপ করতে হবে এবং অন্য সব দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে আল্লাহ প্রদত্ত অহির আলোকে আমাদের বিশ্বাস আকিদা আমল পরিচালিত করতে হবে তবেই হব আমরা অলৌকিক এবং পরলৌকিক জীবনে মুক্তির হকদার আল্লাহ সুবাহ আমাদের সকলকে কবুল করুন আমি আসসালামু আলাইকুম রহমতুল্লা Allahou ya Rabbi ya Allah La ilaha illa Allah La ilaha illa Allah La ilaha illa Muhammadun rasulullah চাল চলন ইসলামি তরিকা আমলের পরীক্ষা আমি মোহাম্মদ হাশিম আপনারা জন্য দেখুন ইসলামী নৈতিকতা দেখুন আদৌ প্রতি মঙ্গলবার সন্ধ্যার পাঁচটায় বা পুনঃ সম্প্রচার রাত বারোটায় বাংলা দেশে টিভি বাংলায় समर्पण कर मानुष भय प्लियर बोम चले साल्म, आसते बुझे पर इसलामिक बोम शांति बोम अनेक आगे पड़े गेटा पड़े जेदी नबी मुहम्मद साल साल जन्म ग्रहण करें